আনাস রদিল্লাহতালাহ বর্ণিত তিনি বলেন আমি তোমাদের কাছে একটি হাদিস বর্ণনা করব যা আমি রসুলুল্লাহ সাল্লি সাল্লামের কাছে শুনেছি এবং আমি ব্যতীত আর কেউ সে হাদিস বলতে পারবে না আমি রসল্লাহ সাল্লি সাল্লামকে বলতে শুনেছি কেয়ামতের আলামতের মধ্যে রয়েছে ইলম উঠে যাবে অজ্ঞতা বেড়ে যাবে ব্যবচার বৃদ্ধি পাবে মদ্যপানের মাত্রা বেড়ে যাবে পুরুষের সংখ্যা কমে যাবে এবং নারীদের সংখ্যা বেড়ে যাবে যে একজন পুরুষকে পঞ্চাশ জন নারীর দেখাশোনা করতে হবে